যেখান থেকে বসে আমাদের সাথে যোগ দিয়েছেন এই প্রোগ্রামে সকলকে আন্তরিক স্বাগত ও জানাচ্ছি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো হজের উপকারিতা আর আজকে এই পর্বে কেন আমরা হজের উপকারিতাটা জানার পরেও পাচ্ছি না এর কারণটা কি এই কারণ উদঘাটন আমরা বিজ্ঞ আলোচকদের দালিলি কিছু বক্তব্য শোনার জন্য আজকে সমাবেত হয়েছি আমাদের সাথে যে সমস্ত অতিথিবৃন্দরা যোগ দিয়েছেন প্রথমেই আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি প্রথমে আমরা পরিচিত আমার আছেন বিশিষ্ট আলেম শিক্ষাবিদ খন্দকার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আর আমার ডান দিকে উপিষ্ট আলম শেখ আহমদুল্লাহ আসসালাম আর আমার সর্ববামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমেদিন শেখ মুজফরবিন মহসিন আর আমা হেন ও ভাজন রয়েছি আপনাদের সাথে প্রতিদিনের মতো উপস্থাপনায় শুধুও দর্শক বিন্দু আমরা যে কথাগুলি বলতেছিলাম সেটা হল যে হজ্যের যে উপকারিতা কেন আমরা পাচ্ছি না আমরা এই পূর্বে আলোচনা করব আমরা যে হজ করি এবং হাজ্যের যে নিয়মগুলি পালন করি যে দোয়াগুলি যেখানে আমরা পড়ি এর কথা। বুঝি এর সাথে আমাদের মনের কোনো যুগ সাজস থাকে না আমরা হয়তো বা শুধুমাত্র পাঠ করি লব্বাইক আল্লাহ লব্বে কিন্তু কি বললাম কোথায় গিয়ে বললাম কার দরবারে বললাম উঠায় এসে বললাম লব্বাইক আল্লাহম্মালব্ব যদি আমি বলি সেই মহান আল্লাহর দরবারে আমি লব্বাইক বলেছি তাহলে কেন আমি আমার মন বিগলিত হবে না কেন আমি আত্মার খুরাক সেখান থেকে পাবন হতেই পারে না সূত্রপাত আমরা করতে চাই এ প্রসঙ্গে আলোচনার প্রফেসর আসলে হজের উপকার পেতে এবং সকল এবাদতের উপকার পেতে রসোল্লা সাল্লাম হজের ভিতরে যে আজকার গুলো দোয়া জিকির গুলো দিয়েছেন এগুলো অনুভব করাটা প্রয়োজন এর সে সবচেয়ে বড় জিনিস তালবিহিয়া তালবিয়া তালবি আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় আমরা যেটা দিয়ে শুরু করতে যাচ্ছিলাম তালবিয়া কিন্তু আবু জাহাল পুড়তো আরবের কাফেররা হজের সময় আমরা যে তালবিয়া পুড়ি এটাই পুড়তো যাকে কিছু পাওয়ার দিয়েছেন এ কিছু করতে পারে আপনার এই বিশ্ব পরিচালনার কিছু কিছু ভান্ডার বা ক্ষমতা তার আছে কিন্তু এই বান্দাও আপনার মালিকানি কেটে নিতে পারেন এই করতে চাইব দর্শকদের সুবিধার্তে যেমন আবু জাহেল যেরম বলতো যে আল্লাহ তোমার কোন শরিক নেই তবে তুমি যদি কাউকে দিয়ে থাকো তাহলে সেই লোকের বা সেই সত্তার কিছু শরীর থাকতে পারে এটা বিশ্বাস করতো ঠিক এইরকম একটা বিশ্বাস বা অনুভূতি আমাদের সমাজে আছে যে আল্লাহ রবীন্দিন পরিচালনার জন্য নয় একেবারেই মানে আমরা ওটাই বলতে চাচ্ছিলাম যে এর পরের বাক্য গুলোটা ক্লিয়ার করবে ইন্নাল হামদা ও আবার আমরা বলছি সকল প্রশংসা নেয়ামত রাজত্ব একমাত্র আল্লাহর একমাত্র অথচ আমরা হৃদয়ের ভিতরে এমন অনেক মুসলমান বাঙালি সমাজে আছেন যারা যে কোনো নেয়ামত পেলে তার হৃদয়ের অনুভূতিটা মানুষের প্রতি যায় অমুকের দোয়ায় আমি পেয়েছি হয়তো বলেন না আলহামদুলিল্লাহ হুজুরের দোয়ায় আমি পেলাম অর্থাৎ হামদের যে অনুভূতি প্রশংসার অনুভূতি নেয়ামত যে আল্লাহর এটা অনুভব না করে কারোর মাধ্যমে তিনি পেয়েছেন এই হৃদয় নিয়ে যদি আমরা মানে শতবার পড়ি ইন্নাল হামদাওয়া নয় কওয়াল মুল রাজত্ব আমরা বলছি আল্লাহর তার মানে কোন নবী পয়গম্বর রসুল ওলি বুজুর্গ যত হন না কেন রাজত্ব পরিচালনায় নিয়ামত প্রদান করায় প্রশংসা পাওয়ার যোগ্যতায় কেউ এখানে নেই। এই চেতনা যত দৃঢ় হবে হৃদয়ের ভিতরে হস তখনই আমাদের কার্যকর হবে এবার তাওহীদের সঠিক চেতনা নিয়ে আমরা আসতে পারবো এখানে আর একটা বিষয় মানে তাওহিদের কথা যখন আসলো আসলে আল্লাহ রব আলিন যে অঙ্গিকার নিয়েছেন এই দোয়াটাই সবচেয়ে বেশি পড়েছেন এটাই যেহেতু আল্লাহ বলেছিলেন আল্লাহ না আমরা সাক্ষিতে আপনি আমাদের রব এই জন্য এই স্থানে হল এই হজ্ঞকারিতাটা পাবো কিভাবে আল্লাহ বলছেন তারা যদি শিরিক করে তাহলে সমস্ত নষ্ট হয়ে যাবে যদি নবী মোহাম্মদ করে তার কাছে কিছু চায় আমি আল্লাহ নাচে তাহলে আল্লাহ হয়ে যাবে সেই ক্ষেত্রে একজন ব্যক্তি হজে নাকি পেল কিন্তু এই ব্যক্তি মদিনায় গিয়ে যদি রসুল্লাহ সাল্লাই কবরের কাছে গিয়ে জায়নামাজ ফেলে দেয় বা সেখানে কবরের সাইডে যদি কোনো কাপড় একটু মুছে নেয় আল্লা বলে একটা ব্যবস্থা করে দিন আমি চাকরি চাই ব্যবস্থা করে আগের হজটা বাতিল বাতিল হয়ে গেল আর বিষয় হলো এখান থেকে অনুরূপ মাটি সংগ্রহ করার বিষয়টা অনেকেই চাই বাকিউল গরকাত থেকে যদি নাম জান্নাতুল বাকি এটা শিয়াদের দেওয়া নাম এটা বাকিউল গরকাত সেখান থেকে নাম আমরা এটার জন্য কেউ না বলি যে এটা জান্নাতুল বা এটা সঙ্গে আমরা বলি জান্নাতুল আমি যে জান্নাত বলছি আমাকে কেউ দিকার দিয়েছে এটাকে জান্নাত বলার এই জায়গায় যেমন এই কবরস্থানের কিন্তু কিছু স্থান আছে যেমন অনেকে যায় ওই বুড়ির বোর কাছ দেখার জন্য এটা হজ বাতিলের অন্যতম একটা নিয়ম যেটা নিঃ দেখা শেষে মহিলা একটা মরা গাছ রেখে কোন বেদাতি সেখান থেকে খুটরে খুঁটরে কিছু তুলে নিয়ে আসবে কিভাবে জীবনে একবারই গেছেন বারোটি বছর সেখানে দাওয়াতের কাজ করলাম কিন্তু ঘুরলাম গেলাম দেখলাম আমি বরকত অর্জন করব। আমি ওখানে গিয়ে যে গাছটা রাখা ছিল গাছটাকে ধরে দিলাম নিচে ফেলে পনেরো দিন পরে এক হাজির সাথে দেখা হলে যে আমি গাছটা নিচে পড়ে আছে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে যদি এখানে কোন বরকতপূর্ণ জায়গা হতো তাহলে তো মানে সরকারের পক্ষ থেকে সেভাবে আমরা কিছু কিছু কাজ করি বড় আজব আপনি বরকত নিবেন প্রমাণ নাই ঠিক আছে যুক্তিতে আসেন আপনি যে জিনিসটা বরকত নিবেন আপনি নিজেই বলছেন গুড়ি এ গাছ দিয়ে রোস্লাখান দিতেন সেটা থেকে শিখতে হবে প্রবণতা রসুলাম হুনায়নের যুদ্ধে সাহাবিদের নিয়ে যাচ্ছেন তারা সেখানে একটা গাছ আরবের কাফেররা আল্লাহকে খুব ভালো বিশ্বাস করত। আল্লাহর বরকতের জন্য গাছটাকে মাধ্যম মেনে গাছের সুতোর সাহাব এনেছেন কয়েকজন আমাদের একটা গাছ ঠিক করে দেন সেখান থেকে আমরা বরকুত পাবো রসুলাম বললেন সোভান আল্লাহন আলিয়া এটা শির এটা তারা বুঝতে পারেননি হজরতর তাদেরকে ভয় দেখালেন গাছটা কেটে দিলেন তাহলে এই যে বরকতের প্রত্যাশা ছাড় আরো যে কিছু অপকর্ম আমরা করি এর ভিতরে একটা কাজ হলো মাকাম ইব্রাহিম এ যে জায়গাটা এটা শুধু দেখার জন্য এবং সব শেষে আর কিছু মানুষ ধরে বসে থাকে এবং কিছু মানুষ ওইটার কাছে রীতিমতো আবার কিছু মানুষ আছে এরামের কাপড় বা যাই আসে মুসু ওখান থেকে বরকত নেওয়ার চেষ্টা করে আমি যদি মনে করি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহর ঘরের তফ করতে গিয়ে যদি আমি এই সরকারের বানানো একটা বক্সকে পূজা করা শুরু করে দেই বিষয়টা তো এরকম হয়ে গেল আমার কাছে যদি কোনো ভিক্ষুকে সে বলে স্যার একটা টাকা দেন সে আমার কাছে হাত পাতল পেতে যদি সে আরোজনের কাছে আবার দশ পয়সা পাওয়ার জন্য আবার ওখানে যদি অধিক টাকায় থাকে আমি তাকে দেব না আমার গায়ের হতে আমার আত্মসম্মান বোধে লাগবে আল্লাহাক হাত আল্লাহ কীভাবে আমি আশা করি সবচেয়ে বড় কথা হলো স্যার হজের শুরু যে সূচনা হয়েছে আমরা মূলে কেন যাচ্ছি না বাইতুল্লাহ শুরুটা হয়েছে কেন এবাদতের জন্য তো ঘর ছিল ইব্রাহী আসলাম বাইতুল্লাহ তো নির্মাণই করেছে না শুধুমাত্র তাহিদকে খালেজ করার জন্য এক আল্লাহর এবাদতের জন্য তাহলে যেই জায়গাটা আমি যাচ্ছি সেই জায়গার মূল ইতিহাসটা জানা থাকলে তো আমি সমস্ত শিরকি লিপ্ত আমার এখানে যেটা আমরা ভুল করি যেটা মূল প্রবণতা হলো মূর্তকে সেটাকে আমরা সময় হলো আমাদের একটা ছোট্ট বিরতির আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি তারপর ইনশা আল্লাহ আবারও ফিরে এই সুন্দর আলোচনায় মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেইন মোস্ট মডার্ন বুক এভার एक किताब किताब दिये। सब समस्या समाधान समाजानी सम्पद नीश मानवतार महान सम्पद देखुर मदानी आसन कुरान दिए जीवन गड़ी আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশের सकाल एगारोटेराम विपद नेमेर कारण तुम क्यों जान मृत्यु कमना ना कर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 সালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত সুদীর্দ এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে আছেন সেজন্য জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম যে কেন আমরা হাজের মধ্য থেকে বাস্তব শিক্ষাটা পাই না আমাদের আত্মার খোরাকও পাই না এবং বাহ্যিকভাবেও আমরা কিছু লাভ করতে পারি না কেন হজকে যথাযথভাবে আমরা মূল্যায়ন করতে পারিনি সেটি নিয়ে আলোচনার মধ্যে আসছিল এটা হলো যে হজ আমরা করব হজের মূল স্পিট হলো তৌহিদ আর সেখানে আমরা হজ করতে এসে তৌহিদের বদলে সিরিকের মহাপাতকে জড়িয়ে যাচ্ছি এটা আমাদের হজের সমস্ত আমলকে ধ্বংস করে দিচ্ছে এবং আমাদের সর্বনাশ ডেকে আনছে হয়তো গুরুনা করেও খেয়াল করছি না শুধু দর্শকদের যে বিষয়টা বলছিলাম যে হজে যে সমস্ত বিষয়গুলি আমল করতে হয় এবং যে দু প্রার্থনা করতে হয় এগুলির মর্মার্থ অনুদাবন না করে হজটা না শিখে হজ আমরা করছি যেটা আপনি যথার্থ ভাবেছেন দোয়াগুলো অর্থ না জানার কারণে ময়দানে কথা আমাদের শেখ মুজাফর আলোচনা করেছিলেন এই দোয়াটি এবং তালবিয়া কি সাফা এবং মারুয়া পাহাড়ে উঠার পরে যে দোয়া পড়া হয় এই সমস্ত দোয়াগুলাতে আমরা দেখি যে একটি জিনিস সমস্ত দোয়াগুলাতে আছে সেটা হলো যে তহাইদের বাক্যটি লাহ ইল্লাহ এই বাক্যটি সব জায়গায় আছে শুধু এটুকুতেই আল্লাহ তালাহ সীমাবদ্ধ রাখেননি তৌহিদের বাক্যর পাশাপাশি আল্লাহ তালা সির মুক্তির জন্য হস করেছি যখন দেখেছি বিষয়টা যে একজন হাজি হাজে যাচ্ছেন কিন্তু তিনি জানেন যে বাইতুল্লাহ আমি যখন ঢুকে যখন এই যে তের সময় চাইতে হবে যা যেখানে তালবিয়ে পড়ার কথা না আমরা সেখানে তালবিয়ে পড়তেছি আবার দেখা যাচ্ছে এমন লোক আছে যেমন পাহাড়ে উঠে বলতে হবে সফা পাহাড়ে ইনার সফা পড়া যায় বলতে পারি আমি এই যে মানে কিছু সময় দেখা যাচ্ছে নিজেদের তৈরি অনেক দোয়া পড়ে বিশেষ করে হজটা নষ্ট হবে না কেন আপনার মনে হয় যোগ করি দোয়া শুধু নিজের তৈরি পড়ে তা না মানে অত্যন্ত খারাপ লাগে এটা কোনো পদ্ধতি না আর একটা বিষয় হলো অনেক ব্যক্তি বাড়ি থেকে আন্টি নিয়ে যায় অনেকগুলো কাবা ঘরের সাথে একটু স্পর্শ করে নিয়ে আসবে তাই বিশেষ করে মানে কবুতরের গম এই মর্মে যে যে গমগুলো দেওয়া হয় রাস্তায় কবুতর চত্বরও আছে এখান থেকে গম ফেলে দিয়ে আবার যেগুলো মানে ছড়ানো আছে সেখান থেকে তুলে নিয়ে বরকতের আসায় যে এটা বলা হয় আয়েশা কবিতর কত বড় যে মানে মূর্খতা অজ্ঞানতা আর এর মধ্যে যে শিরিক নিহত আছে এটা সে বুঝতে চায় না আর আর বড় শিরিক যে সমস্ত মহিলার বাচ্চা হয় না এবং মানে যে সমস্ত পুরুষের বাচ্চা হয় না এই গম যদি নিয়ে এসে খাওয়ানো হয় তাহলে বাচ্চা হবে একটা মানে গম হয়ে গেল। তা আল্লাহ হয়ে গেল না অথচ জমজমের পানি রয়েছে সেই ক্ষেত্রে জমজমের পানি সমস্যা উল্লেখ করে আল্লাহর কাছে জমজমের পানি খেয়ে চাইতে পারে মূল সমস্যা হলো সাল্লাম শিক্ষা বাদ দিয়ে মনের আবেগে চলছি জি আর আসলে আল্লাহর কাছে যাওয়ার পথ একটাই এক জায়গার যেখানে যে দোয়া নয় সেখানে সেটা করছি এই যে কাজগুলি করছি এইভাবে কাজ করলে কি আমার হজ আদায় হবে আর এইভাবে কাজ করলে কি আমি কোন বেনিফিট পেতে পারি হ্যাঁ বিষয়টা হল হজের কর্মগুলো কয়েক রকম যেগুলো ফরজ বা না করলে ব্যাহিক হস্ত হলোই না আর কিছু আছে যেগুলোর মাধ্যমে আমরা হজের মূল প্রাণ পাই সেগুলো যদি আমরা এক জায়গার টাকা জায়গায় করি কয়েক রকম আছে একটা লোক ভুলে করেছে আর আমরা যেটা করি সম্পূর্ণ ভিন্ন যেসব জায়গায় দোয়া কবুল হবে বলে রসুল্লাহ বলেছেন সে জায়গায় কেউ দোয়া করছি না অথবা করলেও কোনো আন্তরিকতা ছাড়া মুখে আওড়াচ্ছি আর যেখানে দোয়া কবুল হবে বলে কখনোই তিনি বলেননি কোনো সাহাবি করেননি যেমন আমরা একবার হজে কয়েক বন্ধু এক বন্ধু এসে খুব গৌরব করছেন যে আমি গাড়ি হেরাই উঠেছিলাম তখন আর বন্ধু বললেন আচ্ছা বলতো ইমাম আবাহনীপা রাহেমাহুল্লাহ বা অন্যান্য ইমাম বা তাবিনগণ তারা কুফা থেকে বসরা থেকে খরাসান থেকে ইরাক থেকে মক্কায় যখন হজে আসতেন কখনো গাড়ে হেরাই গিয়েছেন দেখার জন্য এরকম একটা যতটা গর্বিত এখানে সব সমস্যার মূল একটাই সেটা হলো আমরা দিনটাকে রসুলিদের সুন্নত থেকে না নিয়ে মনের আবেগ ভক্তি মিশিয়ে নিচ্ছে অনেক সময় অনেকে বলবেন আমি তাকে বললাম যে ভাই মসজিদে এইভাবে তুমি তাহাজতের সালাত একা আদায় করো ঘরে আদায় করলে উত্তম এখন যদি তিনি বলেন এই লোকটা তাহাজতের গুরুত্ব দেয় না অথবা মসজিদের বিষয়টা হলো মসজিদ কে রসুল্লাহ কবুলের কথা নেই বরং যেখানে গেলে আমরা যেটা বলছিলাম হজরত অমর আদালত সফরে চলেছেন হজের সফরে দেখেন কিছু মানুষ সালাত আদায় করার জন্য দিকে চলে যাচ্ছে তিনি জিজ্ঞেস করিয়া কোথায় যাচ্ছে ওই জায়গায় একটা নামাজের জায়গা আছে আগের জামানার উম্মতেরা তারা নবী পেয়েছিল তারা কেতাব পেয়েছিল তারা তৌহিদ পেয়েছিল তারপরেও তারা হালাক হয়েছে সেদিকে নিমজ্জিত হয়েছে এই ধরনের কাজে তারা ধ্বংস হয়েছে কিভাবে তারা নবী এবং তোমরা খবরদার এগুলো করো না যাওয়া আসার পথে যদি সালাতে রক্ত হয় সেখানে সালাত আদায় করবে কিন্তু তাহ করবে না যে ওই জায়গায় গিয়ে সালাত আদায় করে কিছু বরকত পাবো এ বাদত তো রসুল্লাহ সাল্লামের পদ্ধতিতে করতে হবে তিনি তো বলেননি সুতরাং তুমি যে এটাকে স্থান হিসাবে গ্রহণ করে নেবে এটা তো সুযোগ নেই না এবং সাহাবিরা এত দূর খেয়াল রেখেছেন যে দুল্লো অ তিনি করতেন রসুলের আসার তোয়াক্কা না করে আমার কাছে যেটা মনে হচ্ছে সব পাবো সেটা করছি তাদেরকে যদি আমরা একটা প্রশ্ন করি যে আচ্ছা বাইতুল্লাহ যদি এক রাখাত কেউ আদায় করে তাহলে এক লক্ষ রাখাতে সব পাবে হ্যাঁ স্পষ্ট বলা আছে এখন আমরা কিন্তু হজের যে দিনগুলো এই দিনগুলোতে আমরা সালাত আদায় করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে এখন কোন আল্লাহর বান্ধা যদি বলেন যে সুহান আল্লাহ আমি এক লক্ষ রাখাতে সব বাদ দিয়ে এখানে সালাত আদায় ঠিক আছে আমি হারামে চলে গেলাম তার হজই হবে না ইসলাম হলো অনুকরণের নাম এই হজ থেকে আমরা আরেকটি বড় শিক্ষা পাই দুটো মানে বিষয়টা হলো রসুল্লাম নিজে হজ আমাদের সকলের জ্ঞাত কিন্তু সময় আমাদেরকে বলছে না আজ আর নয় শুধু দর্শক বিন্দু আমরা যা বুঝতে পারলাম সাহাবাহিক তার রসুলো করার জন্য আপ্রান চেষ্টা করেছেন তাদের কাছে কখনও কোনো মশালা যদি অপ্রস্তুত থেকেছে তখন তারা হয়তোবা তারা ইস্তেহাত করেছেন সুতরাং তাদের ব্যাপারে আমরা কোনো মন্তব্য করবো না সুতরাং আমরা বলব রসুল্লাহ আলী সাল্লামের কোনো আমল যদি প্রমাণিত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সাহাবাদের কোনো আমল যদি থাকে তাহলে সেই শ্রদ্ধার সাথে আমরা ফিরে আসবো রসুল্লিসামের আমলের দিকে তবেই আমরা শূন্যতের যথার্থ অনুসারী হতে পারবো আল্লাহ রবুল্লা আলেম আমাদের সকলকে সুন্নতের পাবন ধোয়ার তৌফিক দান করুন আমিন এই প্রত্যাশায় সকলের খেয়ের ও আফিদ কামনা করে অতিথিবৃন্দদেরকে মবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সংগঠিত মানব উদ্ধার করলেনের জন্য তারা নিউজ দেশে বলছে সন্তান বাড়াও অপর দিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা উন্নতি সাধনের জন্য কোরআন হাদিসের জ্ঞান থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ এটা অনেকগুলো দিকে হয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বিন ইউসুফ شیخ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম